على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام সম্মানিত উপস্থিতি আমরা যে বিষয় লেজকে অজু হরার ক্ষেত্রে আমরা সমাজও অনেক অনেক ভুল জিনিস অজুর মাঝে ঢুকি গেছে তার যদি আমরা সিরিয়ালে কোয়াই যে সর্বপ্রথম অজুর লাগিয়া নিয়ত নিয়ত আপনি অনেক বইয়ের মাঝে ফাইবা বাজারের অনেক বইয়ের কিন্তু এটা ইসলামের মাঝে নাই কুরন সুন্দর মাঝে নাই রসুলের থেকে ফাইত নাই সাহায্য ফাইতা ইসলামের স্বর্ণযুগ ওজুর নিয়ত বলতে কিছু ফাইতা নাই তারপরে অজুর লাগিয়ে একটা দুয়া আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ইসলাম আসলাম নুরু হাকু আল কুফরু আছে এই কোরআন কোন জায়গাতে এটা আমরা সমাজের প্রচলিত বই আছে মাঝে পাওয়া যায় এছাড়া আপনি যদি দেখেন যে অজুর প্রত্যেকটা অঙ্গ দইতে গিয়া একটা দোয়া আছে কিন্তু এটাও আপনি কোনো অস্তিত্ব আনছেন না কোথাও আপনি ফাইতা নাই তারপরে আমরা সমাজেও যেটা আছে যে অজু করতে গিয়া মানুষের খুব বেশি তাড়া করে এর দা দেখা যায় অনেক অঙ্গ দইতে গিয়া অঙ্গের কিছু অংশ দেখা যায় ঠিকমতো ফানি ফুঁসায় না বা কিছু অংশ হোক না থাকি যায় তো এইটা খুব সতর্কতার্থ যাতে ফানি যথাযথভাবে গিয়ে ফুঁসে না এলে আপনার অজু আপনার আমার অজু হইত নাই তারপরে এলাকিয়া অজু করতে গিয়া দেখা যায় যে ওজুর মাসালাগত কিছু সমস্যা আছে গিয়া মাতার করা যায় যে মাতা মাসা করা আর এই যদি আপনারা কয় যে কয় বাজার থেকে একটা মাসের মাতা নিয়ে আনলে না যে আপনি মাতা আনছেন ফুরা মাতাটা আনতে হই ঠিক গলা আপনি মাতা মাসা করতে ফুরা মাতাটা মাছ করতেই যেটা কোর আনাস শূন্য থেকে আইসলাই ফাগরের ভিতরে আরেকটা জিনিস আমরা সেটা হইল গর্দানা মাসা করা এবং গর্দনামশা করার দোয়াও ঢুকিয়ে গেছে তাহলে গর্দনামশা করাটাও আমরা হাদিসও পাইনা তাহলে আগে মাঝে আবার দুয়া খান্তেই তো আল্লাহ আমরা যেন আমরা সতর্ক হই যে মাতামাশা করার ক্ষেত্রে আমরা যেন পুরা মাতা মাসে করি এটার সাথে গর্দনা মাসে করার কোনো আহ অস্তিত্ব আমরা কোরআন না থাকিয়া বিশুদ্ধ হাদিস থেকে আমরা না। আমরা অজুর ক্ষেত্রে আর একটা জিনিস হইল গিয়ে নাকও আমরা ফানি দেই নাকও ফানি দেওয়া নাই আছে নাকও ফানি টানিয়া নওয়া। আমরা জন্য নাকও ফানির পানি লইয়া আঁত লইয়া নাক থাকে খরি একটু টানিয়ে আমরা ঠিকমতো একটু ভিতরে ঢুকাই অথবা নাকর খান্দাত নিয়ে ফানি আমরা দরিয়া রাখি এইভাবে তারপরে নাক জারতে হইব নাকি নেওয়ার ফলে নাক জারতে হইব পরিষ্কার করতে হইব এটা যেন আমরা খরি অজুর ক্ষেত্রে যখন আমরা নাকর এই ব্যাপারে যেন আমরা সতর্ক থাকি যাতে আমরা অজুটা ঠিকমতো হয় তারপরে হইলি অজুর আহ শেষে আইয়া আললে আমরা যে দোয়া আছে আমরা যেন রস্লা ইসলামী অনুষ্ঠানে যথাযথ ভাবে আমরা অজু আদায় করি যেন আমরা সমাজর বা আমরা ছোটবেলা সেটাই শিখছি এটার যেন দোহাই না দেয় আমরা জন্য কোন আন দুহাই দোহাই এবং যেটা সত্য সঠিক যেটা যেটা জানতামি অনুযায়ী আমরা কোরআনার ভিত্তিতে আমরা অজুটারেভাবে করি কারণ অজু যদি সঠিকভাবে না হয় তাহলে আমরা সালাদ সঠিক হইতে না এতেও আমরা এই ব্যাপারে সতর্ক থাকা উচিত আল্লাহ সুহ্ন আমরা তৌফিক দান হল আমরা যেন যথাযথভাবে অজু শিখতাম ফারি এবং আমল করতামি ওসাল নবীনা মাহমদ ওয়ালাহ আলহি ওয়ালাইকুম ওরমতুল্লাহি